الله أكبر, الله أكبر الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وصيئات أعمالنا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 وكل بدعة ضلالة فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة رسول من الله يتلو صحفا مطهرة فيها كتب قيمة وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة رب العالمين بولتن لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين কিতাবিদের মধ্য থেকে যারা কাফের কুফরি করেছে আর মুশিকরা তারা কুফরি আরিত্যাগ করতোনা হাতিয়া বইয়া যতক্ষণ পর্যন্ত তাদের কাছে স্পষ্ট প্রমাণ আসেনি কিতাবিদের মধ্য থেকে যারা কাফের। যেমন তারা ইহুদিয়ার না তাদের উপর কিতাব নাজির হয়েছিল কিন্তু কিতাবের দিক নির্দেশনা মোতাবেক তারা চলেনি। এমনি ভাবে কিতাবকে তওরাত ইঞ্জিল তারা বিকৃত করেছে তাই বর্তমানে তওরাত আর ইঞ্জিল খাঁটি তওরা তার তো ইঞ্জিল আপনি পাবেন না আল্লাহ রসুন সাল্লাইসিমের জমানেই পাওয়া যায়নি তাহলে বর্তমানে কীরকম পাওয়া যাবে ইহুদি নাসারা নিজেদের ইচ্ছে মোতাবেক তারা ওই গ্রন্থে পরিবর্তন পরিবর্তন করে কোন কোন সময় তারা সংস্কার করে যার ফলে নাসারা পাদ্রীরা বা ওইসব পাদ্রিরা নাহিদুল্লাহ মিলিয়ন মিলিয়ন ডলার তারা কামাই করে আর আমাদের কাছে অর্থাৎ কালাম উল্লাহর কোরআনে হেফাজতের দায়িত্ব স্বয়ং রব আলমিন নিজে নিয়েছেন রব্বুল আলমিন বলেছেন নিশ্চয় আমি কোরআন নাজির করেছি আর এই কোরআনের হেফাজত আমি নিজেই করব একদম আল্লাহ রসুন আলহি ওয়াসাল্লাম থেকে নিয়ে এজাবৎ যেরকম ছিল সেরকমই আছে কখনো কোন রকমের পরিবর্তন পরিবর্তন হয়নি কারণ কোরআনের হেফাজতের দায়িত্ব স্বয়ং রব আলম নিজে নিয়েছেন বলেন ইন্না কোরআন আমিন করেছি আর এই কোরআনের হেফাজত আমি নিজেই করবো যেহেতু তাই দেখুন সারা দুনিয়ার হুফা লক্ষ লক্ষ হুফাদ কোরআন রয়েছে সারা পৃথিবীতে যার কোনো নজির অন্য কোনো গ্রন্থে নাই একটা হাবিজ হয়তো পাওয়া যাবে না বাইবেলের আলহামদুলিল এমন গ্রাম পাবেন না এমন পল্লী পাবেন না যেখানে হাফিজুর কোরআন নাই মনে হয় সব জায়গায় কিছু দিন কিছু দূর দেখবেন এখানে অনুসারীরা এই কোরআন কেয়ামত পর্যন্ত সুরক্ষিত থাকবে আল্লাহর পক্ষ থেকে কোরআন তুমি যদি জ্বালিয়ে দাও বাহ্যিক কোরআন এইসব লক্ষ লক্ষ হাফিজ বাচ্চা নয় বছর দশ বছর এগারো বছর বারো বছর এরকম হাজার হাজার হাজার হাফিজ কোরআন এখনো আছে বাংলার মাটিতে বলি আলহামদুলিল্লা মুশ্রিক বাংলার মাটিতে যারা হিন্দু মুশ্রিক না অবর পুজারী মুখারী মুসিকাশিক অথব ইহুদিন আসরাদের পদাঙ্ক অনুসরণ করা মুসলমানদের পদাঙ্ক অনুসরণ করাসলমানদের জন্য যা ইজ না মুসলমানদের বার্ষিক মাত্র দুটি দিন আছে দিবস ঈদ উল আর আরেকটা ঈদুল আবহাওয়া সাপ্তাহিক একদিন আজকে যে দিনে আমরা উপস্থিত ওই দিনের নাম কি জুম্মার দিন বাকি অন্য কোন দিন নাই কথিত বৈশাখী দিন বৈশাখকে বাংলার আনাচে কাজ নাচে কত সিরক বিদাত আল্লাহ নাফরমানি সিরিখ হচ্ছে বিদাত হচ্ছে উলঙ্গপনা বেহায়াপনা বেলল্লাপোনা আল্লাহ নাফরমানি হচ্ছে অনেক মুসলমান अनु ग्रहण मुसलमान पक्के दलिन बरपक्ष दलिन आज तुम हाथ दिख टीवन बस आये अल्लाहर एक दिन तुम्हें मरते सरकार गुहं সরকার কি তোমার মনে সরকার তোমাকে কি করবে তুমি তোমার কাজ করো তোমাকে ভয় করা উচিত আল্লাহকে। সরকার কি তোমার যাবে কথিত প্রধানমন্ত্রী একা যাবে এসেছো একা যাবে একা কেউ তোমার সাথে তাই অমুক আর তুমুকের ধর্ণা দিবেন না নিজের আমলের ইশলাস করি আবার দিবস করতে গিয়ে কিনা হচ্ছে এতটুকু আমি যদি এখন বিস্তারিত করি এরকম হচ্ছে এরকম হচ্ছে তাইলে আমি শিক্ষা দিচ্ছি আমি আপনাদেরকে বলছি এইসব দিবস কে উপলক্ষ করে যেসব অনুষ্ঠান হচ্ছে এইসব অনুষ্ঠান থেকে আমাদের প্রত্যেক মুসলমানের উপর ওয়াজ এ থেকে দূরে থাকা আর মুসলমানদেরকে এ থেকে সতর্ক করা শুধু আপনি বসে থাকলে হবে না তোমাদের মধ্য থেকে একটি দল এমন হওয়া উচিত যারা আল্লাহর পতে লুকজনকে আহ্বান করবে সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজ থেকে নিষেধ করবে আপনি যদি তাদের তালে তাল দেন তাহলে আমরা দূরে থাকি রব বলছেন খিতাবিরা কিভাবে খিতাবিদের মধ্যে থেকে যারা কুফরি করেছে আর মুশিকরা ওরা শিরিক পরিত্যাগ করতো না আর হকের দিকে ফিরে আসতো না যতক্ষণ পর্যন্ত তাদের কাছে স্পষ্ট প্রমাণ না আসবে আর এই যে স্পষ্ট প্রমাণ বলতে এমন কিছু যার মাধ্যমে হক স্পষ্ট হয় যাদের মাধ্যমে যার মাধ্যমে হক স্পষ্ট হয় একই বলা হচ্ছে বাই আর এটি হল সাক্ষ্য আর এটি হচ্ছে স্পষ্ট প্রমাণ এই যে স্পষ্ট প্রমাণ কি আল্লাহ নিজে বলছেন তার ব্যাখ্যা পবিত্র পবিত্র গুলি কাগজগুলি অর্থাৎ আল্লাহর কালাম যিনি তাদেরকে পড়ে শোনান তাহলে বোঝা গেল আল্লাহর রসুন সাল্লাহ ইসলামের অন্যতম কাজ হচ্ছে কোরআন পড়ে শোনানোর আর সম্পর্কে আল্লাহ বলেনের বহু বচন এখানে উদ্দেশ্য বিভিন্ন বিষয়ে এই কিতাবে আলোচনা হয়েছে যেসব বিষয়ে আলোচনা হয়েছে সব বিষয়ই অর্থবহুল সব সঠিক যথার্থ। তত্ত্ববহুল বিষয় নিয়ে এই কিতাবে আলোচনা হয়েছে তাহলে যেদিকেই আলোচনা করবেন কোরআন করিমের একটি আপনি পড়েন আর অনুধাবন করবেন দেখবেন এর থেকে আপনি অনেক কিছু পাচ্ছেন কিন্তু গুনগুন হিসেবে কোরআন পড়ছেন এমনি কিছু বুঝলেন না। তাহলে আর উপকৃত হবে আচ্ছা কেউ যদি অর্থ বুঝে না কিন্তু মনোযোগ সহকারে পড়ে যে এটা হচ্ছে আল্লাহর কালাম অর্থ বুঝে না তাহলে এর দ্বারাও সে কি হবে উপকৃত হবে আর আপনি শুরু করলেন তারাবি সালাদ খতমই উদ্দেশ্য আরো স্পিড আমি তখন বড় হয়ে গেছি বুঝছেন আমি ছোটবেলায় আরো স্পিড এ পড়তাম যা পড়েন বুঝে শুনে মনোযোগ সহকারে পড়বেন ইমাম সাহেব বুঝবে কি পড়ছে কি অসুবিধা দ্রুত হচ্ছে কিনা অসুবিধা নাই ও তো আর একটু দ্রুত যেন আপনি বুঝেন অন্যরা বুঝবে তাই আল্লাহ রসুন পবিত্র গ্রন্থ পড়ে শোনাতেন পড়তেন নিজে পড়তেন আর বিষয়ে তত্ত্ববহুল এবং গুরুত্বপূর্ণ এজন্য রবীন্দন কাফিরদেরকে যদি তোমরা এই কিতাব সম্পর্কে বলেছেন কি না আল্লাহ চ্যালেঞ্জ করেছেন কোরআন আচ্ছা সম্পূর্ণ কোরআন তো পারবেই না যদি সন্দেহ পোষণ করো তাহলে এই কোরআনের বানিয়ে পেশ করছে আল্লাহর কালাম আপনি বক্তব্য রাখতে পারেন আরবি ভাষা জানেন হ্যাঁ আরবি ভাষায় অনুরগুল কথা বলতে পারেন বা বক্তব্য রাখতে পারেন ও আরো বিষয়ে বলছে কোয়েস কিন্তু দেখুন আরো যেটা আপনি কথা বললেন আর আল্লাহর কালাম থেকে একটা পড়েন দেখবেন কতটুকু পার্থক্য আল্লাহ শেখুর মুহাম্মদ আল আরিফি হাফিজ্লাহ اني الله تنين وني خدمات قرشن اي जमाने سعودي ارابه عالم دين الداعي الكبير الشهيد محمد العريفي تنين كني دعاي گلن দুইজন کرسټن با نصراني اديك তিনি বলছেন ওরা আর বলতে কিছুই বুঝে না যদি উর্দু ভাষা বুঝতো তাহলে এর কাছেই না ওরা ওদের বাসায় আমি ওদের সামনে আরবি ভাষায় কয়েকটি বাক্য পেশ করলাম আমার নিজ পক্ষ থেকে হ্যাঁ আর কোরআনের কয়েকটি আয় করলাম তিনি বলছেন আমি তাদেরকে বললাম আপনারা ভালো করে শুনুন এই দুই কালামে আপনারা পার্থক্য বুঝিন কিনা তারা আরোই বলতে কিছুই জানে না কে বাহায় জানে না বুঝতে পারছেন মাস মুখ জানে না মনে করো আরবি জানে আরবি জানে বাক্য নিজ পক্ষ থেকে পড়লেন আবার কয়েকটি পুরানিকিম থেকে পাঠ করলেন সুবাহ তারা কিছুই না কিন্তু তা আছে আরবি তো পরে শেখ মুহাম্মদ তাদেরকে জিজ্ঞেস করলেন তোমরা বলো তো এই দুই কালামে পার্থক্য আছে কি কিছু আর ওই বলতে হ্যাঁ পার্থক্য আছে কি তারা বলে আপনি এরকম আর কি পার্থক্য আগে না পড়ে এটা বলে এই কালাম যে রকম পড়েছেন তার মধ্যে যে আকর্ষণ রয়েছে সেই আকর্ষণ কিন্তু নাই দ্বিতীয় কালামে নাই আমাদের মনে হচ্ছে অনেক পার্থক্য সুবাহ আল্লাহ হ্যাঁ কালাম উল্লা আল্লাহর কালামের সাথে কোন তুলনা হতে পারে সারা পৃথিবীর যত আরবিজ্ঞ রয়েছে আরবি ভাষায় যারা পরিপূর্ণ বা পরিপক্ক অভিজ্ঞ রয়েছে ডক্টর আর টক্টর রয়েছে সবার সামনে রব আলিন এই চ্যালেঞ্জ পেশ করেছেন যদি তোমাদের এই গ্রন্থের মধ্যে সন্দেহ থাকে তাহলে এই কোরআনের কোরআন বানিয়ে পেশ বলেছেন যদি সন্দেহ থাকে তাহলে কোরআনে কেরিমেড দশটি সুরার মতো দশটি সুরা বানিয়ে পেশ করো অন্য বলেছেন যদি তোমাদের এই গ্রন্থে সন্দেহ থাকে তাহলে এই গ্রন্থের মধ্য থেকে একটি সুরার মতো একটি সুরা বানিয়ে পেশ করো চোদ্দশো বৎসর পূর্বে এই চ্যালেঞ্জ হয়েছিল কথা বলতো বর্তমান জমানার আরবি যারা কথা বলে এরা এরকম না ইসলো এক না ওরা সঠিক আরবি ভাষায় কথা বলতো পরস্পরে তারা আরবি বললে একদম কুরাই ভাষায় কথা বলতো সুবাহ করেছেন তাহলে বর্তমান এই কালাম আল্লাহর কালাম সুবাহ ছোটবেলায় কোরআন করতাম বাচ্চা তেমন বুঝি না কোরআন অত আর আমার স্মরণ আছে আমি পার্থকি বলতাম এটা হাদিস এটা কোরআন না সুবাহ দু চার লাইনের হ্যাঁ দুবার তিনবার চারবার পড়ার পরে মনে হয় এটা অনেক পুরাতন হয়ে গেছে ঠিক না ওঠিক আর আল্লাহর কালাম যত পড়বেন তত মজা বাড়ে সত্য না মিথ্যা আপনারা সবাই আলহামদুল জানেন কিনা কাছে এই কালাম আল্লাহর কালাম এর মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই এর মতো কোরআন এর মত কোন গ্রন্থ এর মতো কোন বই কথিত তোমাদের ওইসব সিলেবাস এর মতো তোমরা দেখাতে পারবে না এর সাথে কোন কালামের তুলনা হয় না যেহেতু আল্লাহ তাদের যাই বলেছেন সবই সঠিক বিন্দু মাত্র সন্দেহ নাই কেউ যদি সন্দেহ করে সে মুসলমানরা বললাম না সরসি কি এই কিতাব এমন কিতাব যার মধ্যে বিন্দু মাত্র সাক্ষুবাহা নাই মু এই কিতাব মুত্তাক জন্য হৃদায়ত পথর্শক আসলে ক্র গোটা কোর সবার জন্য হৃদয় হৃদায়ত কিন্তু বিশেষ করে যারা মুত্তাকি তারাই যেহেতু উপকৃত হয় আমি আপনাদেরকে জিজ্ঞেস করি আপনারা মুক্তিন হতে চান আল্লাহ বিরু হতে আল্লাহর বিধি মেনে চলতে চান যদি আপনারা আল্লাহর মেনে চলেন তাহলে এই কিতাব হবে আপনাদের জন্য আমার জন্য হৃদায়াত মু যদি বৈশাখী অনুষ্ঠানে যান তাহলে মুত্তাকি হলেন গান অংশ গ্রহণ, মুত্তাকি হলেন ল্যাংটা ছবি দেখলেন মুত হলেন নর নারী একসাথে মিলে হ্যাঁ আ আর গান গাইছে আপনি ওটা মজা করলেন টিভিতে দেখে কানের হেফাজত করতে হবে যদি তুমি মুত্তকি হতে চাও তোমার হাতের হেফাজত করতে হবে যদি তুমি মুত্তকি হতে চাও তোমার ব্রেইনের হেফাজত করতে হবে যদি তুমি মুত্তকি হতে চাও কারণ নবী করিম সাল ইসলাম বলেছেন মানুষের আমরা ইন্সা আল্লাহ মু আল্লাহ তুমি আমাদেরকে মুক্তিবাহ তাই কোরআনের সংস্পর্শে থাকবেন কোরআন পড়বেন ওর আন পড়লে আল্লাহ বলেছেন আমি এমন কোরআন নাজিল করেছি বা করছি যে কোরআনে রয়েছে শিফা আরোগ্য মহৌস চিকিৎসা কার জন্য তাহলে আমি আপনাদেরকে বলি আমার আল্লাহ আর কালাম সত্য না আপনার কালাম সত্য উত্তর দিন কার কালাম সত্য আল্লাহ বলছে এই কোরআনে রয়েছে শিফা আল্লাহ বলছে এই কোরআনে রয়েছে রহমত আল্লাহ বলেছে এই কোরআন যদি তুমি পড়ো তাহলে তোমার মন শান্তি পাবে কে বলেছেন আল্লাহ আর তুমি বলছো না আমি যদি বৈশাখী অনুষ্ঠান দেখি আমি যদি এগুলো একটু নাচ গানের অনুষ্ঠান দেখি আমি যদি একটু ফিল্ম দেখি আমি যদি একটু খেলতামাশা করি আমি যদি হ্যাঁ তাস খেলি আমি যদি পাত্তা খেলি আমি যদি লুডু খেলি অযথা সময় নষ্ট করি তাহলে আমার মন ফ্রেশ হয় আর আমার আল্লাহ বললেন না তোমার মন ফ্রেশ হবে যদি আমার কালাম তিল করো আমরা মুসলমান না কে আফের সবাই মুসলমান তো তাহলে আল্লাহর কালামের মাধ্যমে আমরা শান্তি পেতে চাই যদি পেতে চান একটু হাত তোলেন আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো আছেন এরপরে আল্লাহর কালাম সম্পর্কে কিছু বললাম কি আপনাদের মনে কি কিছুটা ইমান ও ইমানের আলো সৃষ্টি করার উদ্দেশ্যে কোরআন পড়তে জানে না অন্য কিছু অযোধ্যা সময় নষ্ট করে সময়টা একটু বের করে যদি দশ মিনিট পাঁচ মিনিট পরে দুই মাস তিন মাস পর দেখবেন আপনি আল্লাহর কালামটা পরে দিয়েছেন আপনাদেরই এখানে যারা আছেন যে কয়েকজন রয়েছেন বা যারা রয়েছেন আমার যেমন হয় অনেকেই কোরআন পড়তে জানে না আর যারা জানে কোরআন পড়তে জানলেও এ কয়েত করলে কতটা ভুল হবে ঠিক না ওঠিক ভাই ভাই আপনার একটু চেষ্টা করুন কোরআন শিখুন কোরআন পড়েন তাহলে দেখবেন মন শান্তি পাবে আমাদের আল্লাহর কালাম পড়ে মন শান্তি পায় না আল্লাহর ওই সৈতান চলে যায় আর যারা আল্লাহ না ওরা বলবে আমি টিভি না দেখলে মন শান্তি পায় না ঘুম আসে না ঠিক না আমার শোনান আছে অনেক দিন পর্বে ওরা প্রায় দুই যুগের কাছাকাছি ड्राइवर मौजूद सब एक जगह एक उन्नीस घूमिए আজকে উঠছে না কোথায় শুনে না সুভান আল্লাহ দরজা ধাক্কা দিচ্ছে আর শুনে না শুনছে না শুনছে না ও শুয়ে পড়েছে সুভান আমি ওই সময় শুনি আমি দেখিনি আমার কাছে যারা এসছেন ওরা অনেকেই বলেছে। পরে দেখা যায় সংবাদ দেওয়া হলো পুলিশকে এসে দরজা ভেঙ্গে প্রবেশ করলো একদম গেছে অর্থাৎ সে নাকি মুসলমান ছিল কিন্তু দেখা গেছে তার টিভি চালু আছে কি চালু আছে তা টিভিটা চালু ছিল আর এই অবস্থায় সে ঘুমিয়েছে আপনি কি বলেন টিভি ভালো সৌদি টিভি ভালো সৌদি টিভি ভালো আচ্ছা যেসব অনুষ্ঠান কিন্তু হয় না ঠিক না ইজমালি ভাবে ভালো হয় না কিছু অনুষ্ঠান হয়তো থাকতে পারে ভালো আর না ইজমালি ভাবে ভালো হয় না কিছু চ্যানেল আছে ভালো তবু এইসব চ্যানেলে তারা দেখবেন অনেকটা ওই বাদ্যযন্ত্রের মতো ঢুকিয়ে দিয়েছে কিন্তু কাজটা কিন্তু অসুবিধা আচ্ছা দেখুন কি অবস্থা যারা আমার কাছে চালু থাক বুঝছেন টিভি তার চালু ছিল আমি কি করব আপনার মত কোনদিন আসবে আপনি বলতে পারেন বৈশাখী অনুষ্ঠান দেখে দেখে যদি মৌতি চলে আসে কি অবস্থা হবে মনে মনে খুব ফুর্তি আচ্ছা আল্লাহর কালামটা পড়ে যদি মহদ কি হবে আলহামদুল্লা কিনা আল্লাহর কালাম পড়ছ কোরআনে করিম তিল করছো সুরত উল্ফা পাঠ করছো আল্লাহু পাঠ করছো হ্যাঁ বেশ কিছু জানা বারবার পড়ি আর এমনি মুহূর্তে তোমার মত এসে গেছে বলি আলহামদুলিল্লাহ আল্লাহর কালাম পাঠ করার পরে আল্লাহর থেকে মত অশুভ মৃত্যু তোমার সম্পর্ক হয়ে গেছে নাস্তিকদের সাথে যাদের যাদের কোনো ধর্ম বলতে কিছুই নাই নাস্তিক কোন একটা নাস্তিকের বই আমি পড়েছিলাম একবার নির্লজ তাকে বলা হয়েছে তোমাদের ধর্ম কর্ম কিছুই নাই যে কোনো লোকের সাথে সে সুতে পারে তাকে জিজ্ঞেস করা হলো তুমি কি তোমার মায়ের সাথে শুতে পারবে সে বলে আমি আমার মায়ের সাথেও ঘুমা যাদেরকে কিতাব দেওয়া হয়েছে বিভক্ত হয় কারণ আগে বলেছেন কি রসুল আমাদের নবী আল্লাহ রসুল যখন আসেন তখন কিছুই হুদি কিছু না ইসলাম কবর করে নিয়েছে আর এর আগে তারা সবাই সঙ্গবদ্ধ দিনে কথিত দিনে কিন্তু যখন মোহাম্মদ রসুল্লাহাম আসলেন তাদের বিশ্বাস ছিল একজন রসুল আসবেন শেষ নবী সাল্লিয়াম কিন্তু ইসলাম বনি ইসমাইল থেকে আসলেন এবারে ইসাহ ওরা বলে আমাদের গোষ্ঠী ছাড়া গুত্র ছাড়া অন্য গুত্রের লোক কিরকম রসুল হয় রে বুঝতে পারছেন তাই আল্লাহ রসুল ইসলাম কে আর মানলো না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 তারা মুহাম্মদ সোমা ইসলামকে ওইভাবে চিনে যেভাবে তারা তাদের ছেলেদেরকে চিনে আচ্ছা আপনি আপনার ছেলেকে চিনেবেন কিনা সন্দেহ আছে আলহামদুলিল্লাহ বলছেন আল্লা আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা মুহম্মদামকে ওইভাবে চিনে যেভাবে তারা নিজেদের ছেলেদেরকে চিনে যেভাবে বলে এটা আমার ছেলে ওই রকম তারা চিনে মোহাম্মদ পক্ষ থেকে সত্যি বিশেষ কারণে তারা আলমিন তারা চায় তোমাদেরকে তোমাদের দিন থেকে ফিরিয়ে দিতে তাই কখনো আমাদের উপর খুশি হবে না যদিও বাহ্য তো বলা উদাহরণ দেখাল আমি তোমার সুন্দর জীবন চাই ইত্যাদি অনেক কিছু একটা কথা বললাম আর কি বলেছে সারা কখনো আপনার প্রতি খুশি হবে না যতক্ষণ পর্যন্ত আপনি তাদের দিনের অনুসরণ না করবেন বুঝতে পারছেন আপনি বলবেন অখের সে বললেন কিন্তু ভিতরে আরেকটা আমার দিন মানলে আমি তোমাকে আসল বন্ধু রূপে গ্রহণ করব। আর বর্তমানে তোমাকে আমি যে বন্ধু মানছি এটা হচ্ছে বাহ্যিক বন্ধু আসল বন্ধুত্ব নয় বলি না তাই ইহুদিনা সর আমাদের বন্ধু হতে পারে না বন্ধু হয় ইহুদিনা সরা কাজির কুফার মুসিক মুসিক কবর পূজারী ভন্ড শৈতান এইসব আমাদের বন্ধু হয় না এরা হচ্ছে আল্লাহর শত্রু আমাদের দুঃশন কে তোমরা বন্ধু হিসাবে কবল করবে না বন্ধু বানাবে না অভিভাবক বানাবে না ও হচ্ছে শত্লা শত্রু আল্লাহর দুঃমন ও কিরকম আমার বন্ধু হতে পারে স্পষ্ট না। কখনো তোমার বন্ধু হতে পারে না বন্ধু হবে কে বন্ধু হবে মুসলমান আর সবার আগে হ্যাঁ যে বলছে আল্লাহ আল্লাহ আমাদের আসল বলি ঠিক না আমাদের অভিভাবক তারা বিভক্ত হয়েছে মানে কিছু লোক ইসলাম কবুল করেছে ইহুদ্দের মধ্যে অন্যতম ব্যক্তিত্ব আব্দুল্লাহ বিন সালাম কবুল করেছেন পাদরি ছিলেন সহিত আছে তিনি বলেছেন আল্লাহ রসুন যখন মক্কা থেকে হিজত করে আসলে মদিনায় লোকজন তখন বললো কাদিমা রসুল্লাহাম কাদিমা রসুল্লা ইসলাম কাদিমা রসুল্লাহাম আল্লাহ রসুন আল্লাহ রসুল আল্লাহ রসুন মানুষ বলতে লাগলো আর লোকজন তার দিকে ধে আসতে লাগলো জনস্রোত তার দিকে বইতে লাগলো লোকজন আসছে মোহাম্মদ সালিসামকে এক নজর দেখতে সব হান আল্লাহ এই মুদিনাবাসী আমি যখন দেখলাম তার চেহারা মুখমন্ডল আল্লাহ রসুল সাহায্য তিনি বলছেন আবদুল্লাহ আমি যখন মোহাম্মদুর রসুল্লাহ ইসলামের মুখমন্ডল দেখলামা আলোকিত হয়ে উঠলো এই চেহারা কখনো কোনো মৃত্যুক নবীর চেহারা হতে পারে না মানুষ যদি সত হয় আমরা অনেক সময় না আর একটা আল্লাহ আমরা পার্থক্য করতে পারি কে নমাজ পড়ে কে নমাজ পড়ে না আমরা পার্থক্য করতে পারেন না হিন্দু আর মুসলমান দেখলে বুঝতে পারবেন হাদা হিন্দু হ্যাঁ মুসলমান সুবহান চেহারা পার্থক্য করা যায় আগে ছোটবেলা এখন হয়তো অনেকটা এখন বিভিন্ন জাতি তো অনেক সময় পার্থক্য করা যায় না কিন্তু আমি জানি আমি আমি হিন্দু। আপনাদের মধ্যে ছোটবেলা আছে এরকম চেহারা হা দা হিন্দু ক্যা মুসলিম পার্থক্য করতে পারতেন কিনা যদি কেউ না পারে বলবে না আমি কিন্তু পার্থক্য করতাম আমার কিন্তু স্মরণ আছে আল্লাহর পক্ষ থেকে কারণ ওই হিন্দু পুত্তরিকার সামনে পুতুলের সামনে মূর্তির সামনে মাথা অবনত করে আর মুসলমান আর এই আলো তো ওই হিন্দু মুসলিকের মধ্যে নাই তাই যারা সনাত পড়ে তাদের চেহারায় রয়েছে নূর আলো যারা সনাত পড়ে না তাদের চেহারায় ওই আলো নাই তাই যার সলা যত বেশি ভালো হবে তত তার আলো তোল হবে তত বেশি উজ্জ্বল হবে আর যার তত তার কম হবে চেহারার মধ্যে একটা নূর পাওয়া যায় নমাজির পাওয়া যায় কিনা আচ্ছা আছেন সালাম বললেন আমি যখন আল্লাহ চেহারাম বারক দেখতে পেলাম আমি বললাম এই চেহারা কখনো মৃত্যু নবীর হতে পারে না ইনি হচ্ছেন সত্য নবী নীলাম এবারে কি হয়েছে বলছেন এবারে সর্বপ্রথম যিনি তিনি যে কথা বললেন সুভানুল্লাহ তার সর্বপ্রথম কথা আমি যেটা শুনলাম তাই হচ্ছে নাস। আর আমার নবী মুদ এমন ভাবে বলছেন প্রতিটি কথাই রে গেছে সালাম বলছেন আফসু সালাম হে লোক সকল তোমরা সালাম প্রচার করো দেখলেন সালাম এসে গেলেনা নামদার তা কি আবদুল্লা বিন সালাম সালামের ছেলে সালাম তোমরা সালাম প্রচার করো শান্তির বাড়ি প্রচার করো তাহলে মুসলমান নামই হচ্ছে শান্তি মুসলমান নাম কিমান অশান্তি না ঐসব হবি আমাদের বিরুদ্ধে করছে ইসলাম কখনো অশান্তির ধর্ম না ইসলাম হচ্ছে শান্তির ধর্ম এই আবদুল্লাহ বিন সালাম প্রথমে আল্লাহ রসুন শান্তির বার্তা শুনছেন শান্তি বর্ষিত হোক তাহলে কথিত কাফের মুশ্রিকরা যারা বলে মুসলমান বা ইসলাম শান্তির ধর্ম না অশান্তির ধর্ম বা জঙ্গিবাদের ধর্ম এটা সত্য না মিথ্যা মিথ্যা তিনি তার বাক্য শুনেই বুঝতে পেরেছেন তাকে দেখেই বুঝতে পেরেছেন এই নবীর চেহারা শান্তির চেহারা এই নবীর বাণী হচ্ছে শান্তি তিনি বলেছেন তাই আমরা সবাই সালাম প্রচার বাণী একজন আপনি বলেন শুধু গরিবকে খাও গরিবকে খাওয়ালে ওই হিসেবে সব দরি কেউ খাওয়াতে হয় নিজের আত্মীয় শুধু খাওয়াতে হয় বন্ধু বন্ধুদেরকে খাওয়াতে হয় কিন্তু একটা কথা অনেক সময় মানুষ ঢোং তমাশা করে খেয়ে নেয় বেশি এটা কিন্তু যাইজ না ওর হয়তো মন চায় না ও খরচ করবে তুমি হ্যাঁ কি করলে একটা কিছু করলে না এরকম করে ওর কাছে না মানুষ তার আহ তহফিক কি সে দেখবে এটা আমি আপনি ঢং তমাশা করে তাকে একটা একটা বিপদে ফেলে দিলে সে তো খাইয়ে দিল ঠিকই কিন্তু তার ভিতরে এরকম এরকম তাহলে এটা যাই হলো মানে কি মিরাজ মাহফিল খাওয়ানো মানে কি জন্মদিবস পালন খাওয়ানো মানে কি মৃত্যু দিবস পালন নিজে খাওয়ায় খাবে খাওয়াবে আমার নবী রসুল্লাহ ইসলাম মৃত্যু দিবস বা জন্মদিবস কে উপলক্ষ্য করে কখনো তিনি খাওয়াননি তাহলে যে আমল নেননি খাওয়াবেন নিয়মতান্ত্রিক খাওয়াবেন আপনাকে তো দিয়েছে এখন খাওয়ানোর অসুবিধা কি আপনাদেরকে খাওয়াবো গুলি জবাই করে খাওয়াবো হ্যাঁ আল্লাহ তো অভিজ্ঞ দিয়ে জবাই করে উঠ করে খাওয়াবো বাধা আছে বকরি জবাই করে খাওয়া আলহামদুলিল্লাহ আচ্ছা ডাল আছে মৃত্যু দিবস কেউ উপলক্ষ করে চল্লিশা কে উপলক্ষ করে একাদশী কে উপলক্ষ করে তিন দিন কেউ উপলক্ষ করে ইত্যাদি ইত্যাদি যেগুলো করা হয় ওগুলো সব হচ্ছে বিদায় এগুলোর পক্ষে কোন দলিল নাই খাওয়াবেন বন্ধু বন্ধুদেরকে খাওয়াবে মাঝে মধ্যে আমাদের এখানে লোকজন খাওয়াই কিনা আলহামদুলিল্লাহ সবাই মাঝে মধ্যে খবর না মন কৃপণ থাকলে খাওয়াবো না ঠেকায় পরে খাওয়াবে না মন থেকে খাওয়াবে তাহলে দেখবে আল্লাহ এর মধ্যে বরকত দিবে বুঝতে পারছেন বলে এখন কি করবো যদি না খাওয়াই তাহলে লোকজন কি বলবে রে হ্যাঁ এজন্য খাওয়াই এর মধ্যে বরকত দেয় ওই তোমার মাল যাবে। তোমার তুমিও শান্তি পাবে না আর মন থেকে খাওয়াবেন দেখবেন দশ হাজার এসে গেছে দশ লক্ষ শুভ হা যদি নিহত হয় খালিশ হচ্ছে গড়বড় হ্যাঁ মুশকিল কি করলাম আজকে তুই একশো তো খরচ করে নিয়েছি তার এরকম করবে না মন থেকে খাওয়াবে দেখবরকত হবে একটা রিয়াল তুমি মন থেকে খরচ করল আমরা জানি না বাকি তার মনের খবর কিন্তু বাহ্যিক দেখা যায় আর কি মন ফ্রেশ এক রিয়ালই খাওয়া মন ফ্রেশিয়া হাজার রিয়াল আর তিক আছে আলহামদুলিল্লাহ কিন্তু নিয়মতান্ত্রিক খরচ করা ভালো কেউ যদি আবু বুকের মতো হয়ে যার দিয়ে সব দিয়ে দিলাম এরকম যদি ইমান হতে পারে কিন্তু এটা সাধারণত হয় না কারণ তোমার হাতে কিল লাগাবে না একদম বন্ধ করে দিবে না আবার এই হাতকে একদম প্রসারিত করবে না একদম যাই কামাই করি সব দিয়ে দে এটা না কিছু রাখবে আল্লাহ রবুল কৃপা মাঝে আল্লাহ কারো যদি আলহামদুল্লাহ মুশকিল রব দিবে যে রব আজ দিয়েছে সে রব কালকেও দিবে কেউ যদি আবু বুকের সিদ্দিকের মতো হয় যে আল্লাহ রসমসালাম যখন ঘোষণা দিলেন যার যা আছে তাই পেশ করো আল্লাহর প্রতি তবুকে যুদ্ধের সময় তাই না আবু বাকর সিদ্ধানু তার ঘরে যা ছিল সবই তিনি কিন্তু আমি আবু বকরকে কেঙ্গিয়ে চলে যাবো আজকে আমার আমার অনেক সাজ সরঞ্জাম আছে তিনি তার ঘরে যা ছিল তার অর্ধেক পেশ করে দিলেন ইয়ারসুন আল্লাহ এটা আল্লাহর জন্য হ্যাঁ অনেক সমান হ্যাঁ আবু বাকর কে বললেন আবু বকর তুমি কি নিয়ে এসছো আবু বকর বললেন ইয়ারসুল আল্লাহ আমার গড়ে যা ছিল তাই আমি নিয়ে এসছি সামান কম কিন্তু দেখলেন নিয়ত এই দিয়ে পার্থক্য কতটুকু হচ্ছে আবু বক্কার তোমার ঘরে কি রেখে এসে চ আমি আমার ঘরে আল্লাহ আল্লাহ রসুল কে রেখে এসেছি অতএব বোঝায় গেল মন যদি ফ্রেশ হয় আল্লাহর পথে দিলে আমি মুশকিল আর মনে হয় না আল্লাহরে কি করবো রে হায় রেখ দিয়ে দিল আল্লাহর পথে ব্যয় করে দেখুন ইনশ আল্লাহ আল্লাহ দিবে কারণ ওটা আল্লাহর যারা আল্লাহর পেতে পথে ব্যয় করে তাদের উদাহরণ লা দিয়েছেন যেমন একটা বীজের মতো এক বীজ তুমি রোপন করেছো এই বীজ থেকে গাছ উৎপন্ন হয়েছে যার মধ্যে রয়েছে কয়টা শীষ ষাটটা শীষ আর প্রতিটি শীষে রয়েছে একশটি দানা তাহলে এক বীজের বোতরে কতটি আসলো সাতশো এরপর আল্লাহ কি বললেন মোল্লা আল্লাহ যার জন্য চায় তাকে অনেক দান করেন অনেক দান করেন সুহান আল্লাহ কতগুন নির্দিষ্ট না যদি আল্লাহর সোহান আল্লাহ কত কুটি দিবে এটা আল্লাহ জানে যদি আপনার নিয়ত খালিশ হয় বল্লা হুই দিফুলি মাই আসা অন্যদিকে আমরা যেন মনে না করি শুধু বাস এক নিরঞ্জনে দিলে হ্যাঁ কেন পেলাম না আজকে স্পষ্ট প্রমাণ আসার পর আর এই স্পষ্ট প্রমাণ কে বললেন বলেন এবার আমি অমুক পার্টির লোক আমি লোক ইসলামে কিন্তু হেমান তোমরা ওদের মতো হয় না যারা বিভিন্ন ধরে বিভক্ত হয়েছে আর মতো করেছে তাদের কাছে ইনিম আসার পর আর ওরা কারা يهود نصراء أمار النبي صلى الله عليه وسلم بولتشن. افترقت اليهود على 71 فرقة وافترقت النصراء على 72 فرقة وستفترق أمتي على 73 فرقة كلها في النار إلا واحدة إنا لله আমার নবী বলেন সালি সাল্লাম ইহুদিরা দলে বিভক্ত হয়েছে তাহলে নবীর যারা চলবে ওরাই হচ্ছে জান্নতি আর নবীর সন্ন্যত বিরোধী থেকে কি ধ্যান ধরি অনেক কিছু আমরা পাই এটা সিরিকি না কিন্তু তারা বলে এটা নাকি শুনন সবাই বলি আল্লাহ আল্লাহকে বুঝার তো আমাদের সকলকে আগামী যুক্ত ইনশাল আল্লাহ তুমি আমাদেরকে হৃদয় দাও হকের উপর রাখো হক প্রচার কর তৌফিক দাও আল্লাহ আজকে আমরা যারা এই ধর্ষে অংশগ্রহণ করলাম আমাদের সকলকে তুমি মাফ করে আল্লাহ আমাদের মা আমাদেরকে করো دنیا سست مسلمان دیکھ کے معاف کرو اللہ تمان نام دیکھا دو تم آداب دیکھنے جاتا جان ترفیر دوں اس دین کرو اللہ ہمار حاجات যার যেসব প্রয়োজন রয়েছে আল্লাহ আমাদের সবার প্রয়োজন তুমি পূরণ করে দাও আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন আল্লাহ তুমি তাদেরকে শিফা দাও আহ আল্লাহ আমাদের ভাই বিল আল্লাহ তার দৃষ্টিশক্তি তার এই মুসিবতের সময় তাকে তুমি এই মুসিবত থেকে তুমি তাকে উদ্ধার তার পরিযোগ পরিবার পরিজনকে আয় আল্লাহ তার মা ধৈর্য ধারণ করার তৌফিক দাও আল্লাহ তুমি আমাদের সকলকে শিফা দাও সুস্থ রাখো সবল রাখো যতদিন বাঁচিয়ে রাখো আল্লাহ তোমার মাসরুক ইমামা আল্লাহ দুনিয়ার মুসলমানদের উপর রহম করো মজরুমদের সাহায্য করোমদেরকে হদায়ত নির করো আদাবিকে আতিনিয়া হসন আসনা